আয়শাহ রদিল্লাহ তু আল্লাহতে বর্ণিত তিনি বলেন একবার এক কাইফ অর্থাৎ রেখা চিহ্নে অভিজ্ঞ ব্যক্তি আসে সেই সময় নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম উপস্থিত ছিলেন উসামাহ রদিল্লাহ তু ও তার পিতা শুয়েছিলেন কাইফ বলে উঠল এ পাগুলো একটি অন্যটির অংশ রাবি বলেন নাবী সাল্লাহ আল্লাহ সাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং আয়শাহ রদিল্লাহ তু আলাহাকেও এ খবর জানালেন ঊসমাহ রাজিল্লাহ তুয়ালাহু ছিলেন কালো বর্ণের তার পিতা জায়দ রদিল্লাহ তোলাহ্ন ছিলেন গৌরবর্ণের তাই জাহিল্লি যুগে তাদের সম্পর্ক নিয়ে সন্দেহ করা হত ए भ्रांत सन्देह दूर हवए रसल सलाम आनंदित हन